على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين ان الحمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضل فلا هادي له واشهد ان الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم بشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وننزل من القران ما هو شفاء الى اخر الياف समस्त प्रशंसा समस्त तारीफ श्री महान अल्लाह सुभान व तआला जो अल्लाह सुभान व ہمر ترگر سپتا ملت منی درباریہ صحابۂ کرمین ایمائی مستاہدین تاکب آج کے لیے گیا বা জাদু সংক্রান্ত বিষয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা রাখি ওমাত ফিকি ইল্লাহবিল্লা আলাহিতা ওকালতু ওয়ারবুল্লাহ আমরা অনেকই জাদুর সাথে সম্পৃক্ত বা জাদু সম্পর্কে জানি জাদুর সম্পর্কে আমার জ্ঞান আছে আমরা ছোটোবেলা থেকেও শুনছি যে কেউ জাদু করে কেউ জাদু হরায় বা কেউ জাদুর খেট দেখায় তো আবার আমরা ইসলাম সম্পর্কে যখন জানছি তো ইসলামও জানি যে জাদুখর হারাম জাদুখরা হারাম দেখি আবার কেউ জাদু দিয়া খেলা খেলা দেখায় এই দুইটার মাঝে কোনো পার্থক্য আছে কি না এবং যে কোনটা হারাম আর কোনটা কোনোটা কি হালাল আছে কিনা না এ বিষয়ে ইনশাল্লাহ আমরা বক্তব্যের মাঝে বিষয়টা পরিষ্কার হইব ইনশাআ আল্লাহ তি শেখ আরবি শব্দ বাংলা অর্থে লগিয়ে জাদু করা জাদু যাদুয় লাগিয়া যে কোনো জিনিসটি তার মূল অবস্থাটা কিয়া পরিবর্তন করি দেয় সেটা কৌশলের মাধ্যমে হোক আর সেটা জিনোর মাধ্যমে শৈতানের মাধ্যমে শৈতানের আশ্রয় নিয়া তার মূল অ্যাপেয়ারেন্স মূল যে অবস্থা সেই অবস্থা থেকে পরিবর্তন করি দেয় এটা রেখা জাদু জাদু দুই ধরনের ম্যাজিক দুই ধরনের একটা হইলে হোয়াইট ম্যাজিক আর একটা হইল ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক যেটা খাওয়া হয় সেটা হইলে গিয়া যে ওই জাদু যেটা বেল্কিবাজির মাধ্যমে মানুষে কৌশলের মাধ্যমে প্রদর্শন করা হয় মূল জিনিসটা তাকিয়া একটু এমনভাবে উপস্থাপন করা হয় যে মানুষের মনে করে এটা অবাস্তব বা অসম্ভব কোনো জিনিস আমরা যদি হোয়াইট ম্যাজিক সম্পর্কে দেখি অক্সফোর্ড ডিশনারিত হোয়াইট ম্যাজিক সম্পর্কে হওয়া হয়েছে যে দ্য আর্ট অফ ডুইং ট্রিক্স দ্যাট সিম ইম্পসিবল ইন অর্ডার টু এন্টারটেইনিং পিপুল এমন একটা বিদ্যা এমন একটা কৌশল যেটার মাধ্যমে মূল অবস্থাটা পরিবর্তন করিয়ে দিয়া মানুষের এন্টারটেইন করা হয় মানুষের খুশি করা হয় মানুষের দেওয়া হয় সেটাই লাগিয়া হোয়াইট ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে হওয়া হয়েছে যে দ্য টাইপ অফ ম্যাজিক হুইচ ইজ বিলিভড টু ইউজ পাওয়ার অফ যেটা এমন এক ধরনের জাদু যেটা মাধ্যমে ইউজ করা হয় পাওয়ার অফ ডেবিল শেতানের ক্ষমতারে ইন অর্ডার টু ডু ইভিল একটা শয়তানি খাজ করবার লাগিয়া শয়তানি খাজ করবার লাগিয়া যে শৈতানে ইউজ করা হয় সেতানোর পাওয়ারে ইউজ করা হয় সেটার খাওয়া হয় ব্ল্যাক ম্যাজিক আমরা আজকের আলোচ্য লগে ব্ল্যাক ম্যাজিক যেটারে আরবিতে শেহার খাওয়া হয় কোরআনিল করিমও সিহর সম্পর্কে আল্লা সুল হান ও তাহলে কোরআনিল মাঝে আলোচনা করছেন শিহারের বিষয়ে এবং রসুল সাল্লা আলি সাল্লামার হাদিসও আমরা পাই যে রসুল সাল্লামে সাতটা বড় গুণা ত্যাগি লাগে খুঁজছেন এর মাঝে একটা লোকিয়া জাদু তাগি বাঁচিয়া এবং আমরা সুরা বাকার একশো দুই নম্বর আল্লাহ আল্লা সুবাহান তালায় বাবেল হারত এবং মারত নামে দুইজন ফেরেস্তার বর্ণাহ যে তারা মানুষরা ইয়া কিতা করত ইয়া আলিমুন আস তারা মানুষে জাদু শিখাইত কিন্তু তার আগে তারা সতর্ক করতো যে আমরা কি ফিতনা তুমি তাই এটা শিখিও না এটা শিখলে কিতা হয় এটা স্বামী স্ত্রীর মধ্যে বিবেদ সৃষ্টি করে এটা দিয়ে কোনো অকল্যাণ করা যায় কোন কল্যাণ করা যায় না তার ফলে আল্লা সুবাহান তারা মানুষের সতর্ক করলেন যে যে এটা শিখব সে কীটা কত কল্যাণ লাভ করতে পারত না সে সফল কাম হইতে না সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব খান আল্লা সুবাহান দুইজন ফেরেস্তারে দিয়া ফাটাইসা যে মানুষের পরীক্ষা করবার লাগিয়া মানুষ ফিদনা তাকে বাঁচার লাগিয়া চেষ্টা করে কিনা না মানুষের ফিদনা তাকে বাঁচিয়া চেষ্টা করে কিনা না কারণ আমরা জানি যে আল্লা সুবহান আমরা এই দুনিয়াত ফাটাইস তার ইবাদত হরবার লাগিয়া এবং আল্লা সুবহান বর্ণা করছেন যে আল্লাহ সুবাহানীবন এবং মৃত্যুর মাধান আমরা ফরিকা হরবা তো এই দুনিয়ায় লোকের ফরিকার ক্ষেত্র এই ফরিকার জায়গা যদি জেলা ফরিকার খাতাত বইয়া আসলে আমরা যখন ক্লাসের মাঝে আমরা লেখি। যারা শিক্ষার্থী থাকি তারা যদি ভুলটা বলে কি টিচারে গীতা করেন এই সময় ধরেন না এই সময় ধরেন না এই সময় খুইয়া দেন না তেন কোন সময় হইেন রিজাল্টর সময় তাহলে খইয়া দিন যে রিজাল্টের সময় তেন মার্ক করেন যে খেয়ে ক্ষত মার্ক পাইব সে খেয়ে ফার্স্ট করবো আর খেয়ে ভুল সে রাইট আনসার করলো আর সে রং আনসার করলো আল্লা সুবাহানাউতালায় অনুরূপভাবে দুনিয়াতে আমাদের ফরিকা লাগিয়ে ফাটাইছেন এবং আল্লা সুবাহানাউ তালায় দুনিয়াতে অনেক ধরেন না আল্লাহ যারে বালা ফাইন যারে আল্লাহ অস্বীকারী মানুষকলে ফাঁসিক মানুষ হকলে দেখ বা কিতা বোন করছে এর দায়নি আল্লাহন অথচ আল্লাহ আলাইসালাম হইয়া যে অসুস্থতা শিফা অনুষের কিতা করে আল্লা ক্লোজার করে আল্লাহ করে আল্লাহ হয় আঘাত লাগে এটা যদি খুশা লাগে কিছু এটা দায় আল্লাহ সুবাহ তার গুনার মাফ করিতেন সুবাহ আল্লাহ এটা ইমানদারদের বৈশিষ্ট্য কাফের রাই বৈশিষ্ট্য হইতেন এই জন্য বিফদাফদরে অনেক সময় আমরা মনে করি যে কারণে হয়েছে দিতা। আর হাসানার আখরা তার আখেরাত প্রস্তুতি রয়ে আর এর জন্য আল্লাহ সুহান রব্বানা আতিনাফি দুনিয়া হাসানা আখেরাতি হাসানা আমরা দুনিয়ার কল্যাণ সাই আখেরাতের কল্যাণ সম্মানিত উপস্থিতি জাদু এই শব্দটা বৈধ ক্ষেত্রেও ইউজ করা হয়েছে রসুদ সাল্লা এক ব্যক্তি সম্পর্কে যে বক্তব্য দিয়েছে তারা বক্তব্য দিয়ে আল্লাহ ইনামিনাল বয়ানি লাসে হর কিছু বয়ান আছে কিছু বক্তব্য আছে কিছু কথা আছে এই কথার মাঝে সেহর আছে জাদু আছে মানুষের আকর্ষণ সৃষ্টি করে তাহলে বালাক্ষেত্রেও যাদুরে ইউজ করা جائے رسلام ہائٹ مجھے بلیک مجھے مانسکر دکھا دے ملس مانسر کتاب ہائیٹ مجھے کتاب ہے গীতা করা হয় দুঃখা দেওয়া হয় মানুষের মাংসের বৃত্তি সৃষ্টি করা হয় মানুষের খাঁটি দেওয়া হয় তা মাংসের আকাশে উড়াল দেওয়া হয় আরও মানুষের মনে করে যে ক্ষমতা দেখানি মানুষের উঠতে দিচ্ছে আসলে এটা সব কৌশলের মাধ্যমে করা হয় ভিতরে মেশিন থাকে বা একটা লিফ্ট থাকে লিফ্ট দিয়ে আস্তে আস্তে উঠায় আস্তে আস্তে দেখবার রিং দিয়ে একটা থেকে একটা মানুষ আর একটা থেকে একটা ফিস থাকি ফিসে কিছু কৌশল আছে মানে এই কৌশলের মাধ্যমে হোয়াইট ম্যাজিক করা হয় আর ব্ল্যাক ম্যাজিকও করা হয় যে মন্ত্রর মাধ্যমে অথবা জিনোর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক যেটা শেহর এটা হলে মন্ত্রের মাধ্যমে অথবা জিনোর মাধ্যমে এমন জিনিস করা হয় যেটা স্বাভাবিক নয় আল্লাহ সু হানা তালায় যেটা স্বাভাবিক করে দিয়েছেন এটার পরিবর্তন করার চেষ্টা করা হয় এটা কার আল্লাহর ইচ্ছাও হয় কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে নাই এটা হইলে কি তাওহিদ যে দুনিয়াত সকল ক্ষমতা হচ্ছে আমরা তো এমন এ দেশা করছি সবথেকে বয়ান করা হয় সকল ক্ষমতা হচ্ছে জনগণ জনগণ সকল ক্ষমতা আল্লাহ সুবাহ যারা আল্লাহ আমাদের দেশে একটা কথা খাওয়া হয় যে আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু লড়ে না এটা হইলো কি ভুল কথা এটা আল্লাহ সম্পর্কে অপবাদ দেওয়া আল্লাহ সুবাহ তার চেয়ে অধিক জালেম আল্লাহ নাম মিথ্যা বর্ণনা করে যারা কয় যে সকল এই আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না এটা মিথ্যা কথা আল্লাহ সম্পর্কে আমরা যদি এই নলেজটা কিয়া তাকে আমরা সংশোধন করি সব কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না কিন্তু আল্লাহর হুকুম নাই আল্লাহ বাদ হুকুম না আল্লাহ জেনার হুকুম দিস না আল্লাহ সুরীর হুকুম দিস না আল্লাহ ডাকাতির হুকুম দিস না আল্লাহ সালাতের হুকুম দিস আল্লাহ সিয়ামর হুকুম দিছেন আল্লাহ হজর হুকুম দিস আল্লাহ নেওয়ার হুকুম আল্লাহর হুকুম এলাকি আর আল্লাহর ইচ্ছা সব জায়গায় আল্লাহ সুবাহ আল্লাহ সুহানি করেন ক্ষমতা সুবহানী দিয়া কইসেন যে অটেল বালা খামটেল বালা তারপরে কিতা কইন যে আল্ হক শাহ আফালিও মিন অমন শাহ আফালি আকফুর যার ইচ্ছা তুমি ইমানো বিশ্বাস করো আর যার ইচ্ছা খুফরি করো আল্লাহ সবকিছু হয় আপনার হুকুমের বাইরে তো আমরা কিছু করতে পারি না তাহলে কি লাচার করতে থাকার কারণ একবার জাহেল মানুষ হয় যে গাছের ফাতা লড় না আল্লাহ রুকুমি তাহলে আমি নামাজ ভরিয়ার নাম আল্লাহিল্লাহ অথচ আল্লাহ সুবান হয় তাহলে এটা হুকুম দিছে না তো যাদুৎ যেটা করা হয় সেহের মাঝে যে মন্ত্র মাধ্যমে অথবা বিভিন্ন জিনা রাষ্ট্রের মাধ্যমে শৈতানোর গায়রুল্লার সাহায্য প্রার্থনা করার মাধ্যমে গায়রুল্লাহার বা শেতানর ইবাদত করার মাধ্যমে কিতা করা হয় কোনো ব্যক্তির মন বা মস্তিষ্করূপে প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব সৃষ্টি করা হয় এবং যার বাস্তবতা আমরা দেখতাম পাই জাদুইলানায় যে খালি ভিতরে ভিতরে হয় যাদুর প্রভাব আমরা দেখতাম ফারি আমরা পরবর্তীতে দেখবো না জাদুর প্রকার আপনি দেখবা যে যাদুর মাধ্যমে যেসব জিনিস করা হয় যেমন জাদুর মাধ্যমে হত্যা করা হয় মানুষকে জাদুর মাধ্যমে মানুষকে অসুস্থ করা হয় জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বাদা সৃষ্টি করা হয় সহবাসে বাদা সৃষ্টি করা হয় সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করা হয় যেটা আমরা সুরা বাকার একশো দুই নম্বর আয়ত আল্লা সুহানা তালায় ভারত এবং মারতের এই আলোচনায় এইখানে হৈসেন এবং যাদুর মাধ্যমে একজনের আরেকজনের মধ্যে সম্পর্ক পারিবারিক বিচ্ছিন্ন সৃষ্টি করা হয় এবং যাদের মাধ্যমে সেহের আল মাহাব্বা আছে যাদের মাধ্যমে ভালোবাসা সৃষ্টি করা হয় এই সম্পর্কে এই বিষয়ে আল্লা সুবাহ কোরআন করিমোর সুরা আমরা যদি দেখি সুরা বাখার দুই নম্বর সুরা একশো দুই নম্বর আয়ত আলোচনা হয়েছে যাদু সম্পর্কে আরো আলোচনা হয়েছে সুরা ইউসুফ দশ নম্বর সুরার একাশি থেকে বিরাশি নম্বর আয়ত আল্লা সুহান এইখানে তুলিয়া দর্শন যে মুসা আলাই্লাম ফারাও ফেরাউনের সামনে যখন মুসা আলাই গ্যাস লাগিয়া সে যখন জাদুকর খোলার লইয়াইছে তখন তারা যখন লম্বা লম্বা রশি ফেলাইছে আর এই রসি ফেলাইয়া মুসা আলাহি সাল্লামরূপে তারা জাদুর প্রভাব সৃষ্টি করছে প্রভাব সৃষ্টির কারণে এই রসিগুলারে তিন কীটা দেখছেন সাপ দেখছেন আসলে এটা আসল রশি এটা একটা জাদু আছে যেটার মাধ্যমে কিতা করা হয় অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে দেওয়া হয় মানুষের দেখবো দেখেন দৃষ্টি বা মানে হেসে মূল জিনিসটারে জেলা শিলা দেখত না অন্য লাখান দেখবো দেখা যাইব যে তার মা আইসেন তারখান তা ইয় না জ্বালাইল্লা ফুরাইল্লাই জাদুগ্রস্ত গিয়ে কারণ দেখা হয় যে কিছু پانی نہلام پر تمہیں جا نہیں چوٹ جادو تین تم لئی سلسان کتنا کربا এটা ধ্বংস করে দিবা এটা নষ্ট করে দিবা সুরা ফালাক মাঝে আল্লাহ সুবাহ যে সম্পর্ক হওয়া হয়েছে সুরা ফালাকর মাঝে এবং গিরায় ফুকদানী সম্পর্কে আল্লাহ লগি যাদু সম্পর্কে হওয়া হয়েছে কলা আউজু বিরবিলি মা খালাক অমিন শর্রীকিন ইসা ওকাবমিন শর্রী নফা সাতফিল ওকাদ যে তারা কিন্তু জাদু করা হয় এবং আমরা হাদিসের মাঝে দেখি রসুল সাল্লাহ আলাইস্লাম আহ বুখারি এবং মুসলিমের হাদিসের মাঝে আইসে এবং বোখারির বাস্যগ্রন্থ ফাথুল বাড়িত এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে রসুদ সোল্লামরে যাদুঘর হয়েছিল রসুদ সোল্ল্লাহু আলাইসাল্লামরে জাদুঘর হয়েছিল কিন্তু রসদালামের যাদুর প্রভাবটা তার অহির উপরে তার নবতী বা রেশালতি মিশনের উপরে কোনো প্রভাব বিস্তার করছে না তবে তার ডেইলি লাইফও প্রভাব বিস্তার করছে তাই কোন জিনিস বলি দাইতা তারপরে তার দেখা যেত যে তার জাদুর মাঝে একটা জাদু আসি লেগিয়া যে তানরে এই সেক্সুয়েলি তান তান রে মানে ডিসেবল করা হয়েছিল তখন আয়সার আদি আল্লাহ না হইরা যে রসুদি ইসলাম আমার কাছে আইতা কিন্তু তাই মিলিত হইতা সাইতা কিন্তু দেখা যাইতো যে তাই যে মুসল্লাইয়া আইসেন শেষে তাই ব্যর্থ হইতা এটা জাদুর মাধ্যমে এটা করা হয় তো এই এইখানে যে রসুদ্সাল্লাহসাল্লামের যে জাদুটা করা হয়েছিল একজন ইহুদিয়ে জাদু খরছিল এবং সেই জাদুটা একটা কুপোর মাঝে কুপোর মাঝে এটারে রাখা হয়েছিল এবং এই কূপোর ফানি কিত হয়ে গেছিল আমাকে যে এই বাদ জিনিসটা আমি উঠাই আনতাম না হেসে এই খুব আমরা দেখবো যে জাদুর চিকিৎসার ক্ষেত্রে এটা একটা পদ্ধতি যে জাদু যদি ফাওয়া যায় কোন জায়গা রাখা আছে তাহলে সেইটা থেকে এটা নষ্ট করা লাগে অনেকগুলা প্রকার বেদ আছে জাদুর প্রকার বেদের মধ্যে একটাই লাগিয়া যে এটাই লাগিয়া বিভেদ সৃষ্টিকারী জাদু এটা ম্যাজিক সেপারেশন তৈরি করা শেহর তাফারিক তাফার সৃষ্টি করা মতভেদ সৃষ্টি করার জাদু এটা জাদুই লাগিয়া শেহর আল মাহাব্বা একটু আগে খুঁজলাম যে ম্যাজিক ফর লাভ ভালোবাসা সৃষ্টির জাদু একটা মেয়ের একটা ছেলে হয়তো কোনো জাদুঘরের মাধ্যমে জাদু করছে দেখা যাইব যে মেয়েটা ফাগলে গেছে লাগিয়া বা এই ছেলে ফাগল লেগেছে মেয়ের লাগিয়া বা দেখা যাইব যে এই গড়ের মাঝে হড়ি হড়ি খুব বক্তলাগিয়া এক ফোয়ারবুর বা এক ফোয়ারব খুব বক্ত হইলাগিয়া বা ছেলেরে বক্ত করা হয় মার বক্ত করা হয় ছেলেরে বাভর বক্ত করা হয় সেলেরে হৌর বাড়ির বক্ত করা হয় এগুলা জাদুর মাধ্যমে হইয়া থাকে এটার হয় সেহেরাল মাহাব্বা বাল বা আত্মিওয়ালা আত্মিওয়ালা ভালোবাসার সৃষ্টিকারী জাদু আটটা জাদুই লাগিয়া যেটা আমরা একটু আগে খুঁজলাম যে অ্যাপেয়ারেন্স চেঞ্জ করে দেওয়া অবজেক্টর অ্যাপেয়ারেন্স চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে এটা জাদু করা হয় সেহের আহকিল সেহের তাহকিল যেটার মাধ্যমে অ্যাপিয়ারেন্স চেঞ্জ করে দেওয়া হয় যেমন আমরা ধরনের একটা রুগীর চিকিৎসা করলাম যে রুগী সবসময় দেখত টিকটিকি প্লেট এত লইলে দেখে টিকটিকি ওয়াল মুখা সাইলে দেখে যে মুখা চাই ওইদিকে দেখে টিকটিকি মানে টিকটিকির সবসময় খালি টিকটিকি দেখে প্লেটের মাঝে খানির মাঝে সপ্তাহের মাঝে টিকটিকি দেখে আরেকটা জাদু এলিয়া সেহেল আল জনুন জনুনিয়া আমরা জানি মজনুল বা জনুন ওই লগিয়া ম্যাডনেস দ্য ম্যাজিক অফ ম্যাডনেস এই কজেজ লোনাসি মানুষের ফাগল বানানির জাদু জাদুর মাধ্যমে মানুষে ফাগল করা হয় সব ফাগল আবার জাদুগ্রস্ত নয় কিন্তু অনেক ফাগল আছে জাদুর জাদু রুগী আটটা জাদুই লাগিয়া যে সেহরান নাউম নাউমুল জাদু এটাই লাগিয়া ঘুমোর জাদু যেমন দেখা যাইব সবসময় একটা ঘুমোর মাঝে একটা রুগীটা সবসময় জারুফের শেয়ার করা হয়েছে এক সময় তন্দ্রাচ্ছন্ন তাকে সবসময় যে সে রাস্তা মোকাসলের অথবা খাস কিন্তু তার মাঝে একটা বোঝা যায় যে ঘুম বা ঘুমর মাঝে আসে বা সে মানে ঘুম থেকে উঠলে যেলে আমরা অনেক সময় অনেক কথা বুঝি না তার লেগে মাতলে দেখা যায় যে অনেক কথা বুঝের না এটা এটা একটা জাদু করা হয় যেটার মাধ্যমে সবসময় ঘুমাইয়া রাখা ঘুমানোর ভাব তার মাঝে থাকে রোগীর মাঝে আর জাদু যেটার মাধ্যমে কি তা করা হয় শিহার আওয়াতিফ হাওয়াতিফর জাদুই লোকিয়া যে জাদুর মাধ্যমে স্বপ্নে দেখানি হয় স্বপ্নে ডর দেখানি হয় দেখা যাইব কিছু রোগী আছে তারে স্বপ্নে খাওয়ানি হয় তারপরে স্বপ্নে সাফ দেখে স্বপ্নে উষা জায়গা থেকে ফুড়ি যার দেখে তারপরে ইটার আটটা লক্ষণ এলগিয়া যে রোগী তার খানর খান্দাটা ইয়াও কর যে তার খাস করবার লাগিয়া ইটা রোগীখানে অনেক সময় সুইসাইড করে কারণ তার খানের খান্দাতে ইয়াক হয় যে তুমি মর যাও তুমি গাড়ি তলে ফুড়ি যাও তুমি বা চেয়ে কীটা তা আমরা অনেক সময় করলে আমরা মনে করি যে মনে হয় হ্যাঁ সুইসাইডের অনেকগুলা কারণ আছে অনেক রিজন আছে এর মাঝে জাদু একটা রিজন বা এই ধরনের অনেক অনেক ঘটনা আসে অনেক মানে রুগীর দ্বারা অনেক এ ধরনের অ্যাক্টিভিটি যখন ঘটে যেটার মাধ্যমে সাময়ান তারে খইয়াদের দেখে ইভেন কি ওলাও দেখে যে ডাইরেক্ট মানে এটা এটা একটা শরীরর লাখান দেখে একজন মানুষের তার সামনে বইয়ে মাতের বাট সে ক্লিয়ারলি দেখে না কারণ জিন্দিয়া যখন করা হয় জিনে তারে দেখায় কিন্তু জিনে তো দেখা যায় না আনসিন তে হলে দেখে একটা ছায়ার মতো জিনিস দেখে দেখিয়া দিয়া মানে জাদু করা হয় যে জাদুর মাধ্যমে মানসিকতা করে স্বপ্ন দেখে অথবা কিছু ক্ষতা শুনে যেটা সাধারণ অন্য মানুষের আশেপাশের মানুষ না কিন্তু সে শুনে আট লাগিয়া সাহেল আল মারেদ সেহেল আল মারাদে লাগিয়া যে কারি জাদু যে জাদুর মাধ্যমে মানুষ অসুস্থ রাখা হয় অনেক অনেক মানুষের ইলাজ গীতা আসে জাদুর চর্চা আমরা দেশ থেকে বেশি এখন চর্চা ওই লোক ইউরোপও আমরা যে মানুষগুলা ইউরোপে আছেন বিশেষ করে সিলেটি মানুষগুলা যারা আছেন ইংল্যান্ডও এখানেও ফয়সাও বেশি আছে আর ফয়সা দিয়ে জাদু জাদুঘরও অনেক পাওয়া যায় এবং অনেকে স্বামী স্ত্রীর মধ্যে অমুকরে বেডোফালা এড়াকে দিছে অমুখের গড়ের ভিতরে ফাগল মানায় এরাকি দিচ্ছে অমুকরে গড় মানে দেশাহিতে দেওয়া হয় না এগুলা অনেক জাদুর চর্চা আছে। আমরা দেশেও আছে আমরা সব বড় জাদু না করলেও টুকটাক জাদু এদের সিলেট বাসায় টুটকার জাদু বা মানে ছোটো ছোটো জাদু করা হয় অনেক ফ্যামিলিত এগুলো চর্চা আছে যেসব ফ্যামিলিত বিশেষ করে তাবিজ তুমারও চর্চা আছে এগুলা তিটা হয় আরেকটা জাদুইলগিয়া যে শহর আন নাজিফ এটাই লগিয়া বিশেষ করে মহিলাদের ফ্রি অর্ডার হয় যে তারা ফ্রি টাইমটা বাড়ি যায় এবং এমন ব্লিডিং হয় যেটা স্বাভাবিক না অস্বাভাবিক ব্লিডিং এবং এই যে জাদুর বিষয়গুলা কিন্তু মেডিকেল মানে মেডিকেলি এইগুলার কোনো ট্রিটমেন্ট পাওয়া যায় না আপনি গেলে দেখা যায় সপ্তাহে বাধা বাধা সৃষ্টিকারী জাদু আছে যে জাদুর মাধ্যমে বিবাহে বাদা সৃষ্টি করা হয় মেয়ের বিয়া করতে কিন্তু যখন বিয়ার মাত বিয়ার মাত আইলে দেখা যায় জিন বিয়ার মাত লই আইসেন যায় এর লগে দরবার যায় বা যে বিয়ার বিয়ার দিন অ্যাপেয়ারেন্স চেঞ্জ যায় স্বাভাবিক যে সৌন্দর্য থাকে কিন্তু বিয়ার যখন মানে বরফক্ক যখন দেখাতেন তখন এই দিন কি হয় তার অ্যাপেয়ারেন্স চেঞ্জ হয়ে যায় তারপরে অনেক সময় আছে যে সপ্তাহ ঠিক আছে কিন্তু আইয়া ছেলেফক্ক আইয়া দেখে মেয়ের ফক্ক করে বা মেয়ের ফক্ক সেলে ফক্ক করে দেখে তারপরে হঠাৎ করে আর কিচ্ছু কোনো কারণ না কোনো রিজন না কইয়া হঠাৎ গায়েবই যায় এবং দেখা যায় না লাগতে পারে দুই একটা কেস কিন্তু দেখা যায় যে তার দশটা পনেরোটা বিশটা সেও সবটি আর মাত আর কিন্তু এসে যার গিয়া এগুলা অনেকগুলা কারণ আছে এর মাঝে যে এই একটা কারণে মানে খেতে হয় যারা এই বিষয়ে এক্সপার্ট আছে তার কাছে গেলে তারা আরক তারা স্টাডি করবো এর এলিয়া এবং স্টাডি করিয়া আরও রিজনফ হল তারা তুকেবার হলার চেষ্টা করবো যে শেহর যে বিবাহে বাধাকারী জাদুর মাধ্যম যেটার কারণ আর সর্বশেষ বা দশ নম্বর যেটা জাদু আপনাদের খুঁজতাম সেইয়ার সেটাই লেগিয়া যে সেক্সুয়াল ডিসেবিলিটি যেটার মাধ্যমে আমরা খোঁজতাম যে রসুদাল্লা আলি ইসলামরে এটা করা হয়েছিল এবং এটা এটা স্বামী স্ত্রী তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করেন কিন্তু তারা সেক্সুয়ালি ডিসেবিলিটির কারণে তারা না। অথবা কীতা আছে যে তারার বাচ্চা নষ্ট নষ্টকারী জাদু সেদিন একটা ফার্স্ট একটা মহিলার কনসিউম হয়েছে বাচ্চা ফার্স্ট বার প্রেগন্যসি কিন্তু ফার্স্ট নষ্ট হইছে। এবং নষ্ট হওয়ার যে রিজনগুলা যে খারণগুলো হইছে এই খারণগুলা দেখলে বোঝা যায় যে এটা মানে জাদুর দ্বারা আক্রান্ত খারণ ওলা নষ্ট হয়েছে যে হঠাৎ হইয়া সপ্তাহ ঠিক আছে হঠাৎ একদিন ফেটো মুরাইয়া বাচ্চা নষ্ট হয়ে গেছে হঠাৎ একদিন দেখা গেছে যে ব্লিডিং শুরু হয়েছে এবং ব্লিডিং ব্লিডিংয়ের মাধ্যমে নষ্ট হয়ে গেছে তারপরে দেখা গেছে যে যখন তাই প্রেগন্যসি নাই তখন কিছু প্রবলেম ইত্যাদম তাই ফেস করেন না কিন্তু যখন তাই প্রেগনেট হইন ইয়ালে দেখা যায় যে এই প্রবলেমগুলা এই হারণগুলো তার মাঝে ঘটে এবং এটা বারবার ঘটে ফার্স্টবার ফার্স্টবার হয়েছে এবং ফার্স্টবারও দেখা যায় যে একটা একটা লাগে মিল আছে এবং এটা কোনো মেডিকেলই কোনো ডাক্তাররা কোনো তা করতে পারেন না খরচ আপনি স্বাভাবিক আছেন সপ্তাহ কিন্তু হঠাৎ করেই দেখা যায় একদিনে চব্বিশ ঘন্টার ভিতরে নষ্ট হয়ে যায় এইভাবে জাদুর জাদুর কারণগুলো আমরা কইলাম আমরা এটা শেয়ার করিয়া যে আপনার তো নলেজ দরকার যে আমরা যদি বুঝি না অনেক জায়গাতে কিতা হয় যে আমরা এই খোঁজপাত এই বিষয়টা আলোচনা করার মূল কারণ যে রোগীটা জাদুগ্রস্ত কিন্তু রোগীরা খালি লইয়া যাওয়া আর মানসিক রোগীর ডাক্তারের খালি ওষুধ দেয় মানসিক ডাক্তার সাধারণত কোনো কারণ যদি পায় না ডাক্তারের হইতে চায় না তো ডাক্তার আজ পর্যন্ত খুব পাইবা কয় যে ডাক্তার বালা ডাক্তার মানে সৎ এবং যদি তার রূপে তখন হে রেফার করে যে আমার ইগো নাই আপনি কার্ডিওলজি বিভাগে হে সারা জিন্দগি এম ডাক্তার কাছাত গেলে ওষুধ দিতেও আছে ডাক্তারে গিয়াও গুমোর ওষুধ রিলাক্সের ট্যাবলেট ওটা দিয়া টাইম পাস করার কিন্তু খিতাব পাওয়া যান না এটাতে কোনো বেনিফিট পাওয়া না এটা আমরা সে বুঝতাম আমরা যে এইটা মেডিকেলি সে ট্রিটমেন্টের যোগ্য না এটা সেহের জাদু দ্বারা আক্রান্ত আর জাদু দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে জাদু লেয়া যারা কাজ করে জাদু রোগী হলে যারা ট্রিটমেন্ট করে তারা খাসার স্বর্ণাপন্ন হইতেইবো আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্তভাবে আপনাদের কইম যে কিভাবে আমরা এই চিকিৎসা লতাম পারি বা এইগুলার থেকে আমরা কিলা বাসতাম জাদু জেলা খরাও হয় জাদু খরা হয় সম্পর্কে আমরা বেশি আলোচনা করতাম না আমরা সাধারণত যে নারী পুরুষরা তাই হয়তো কোনো জাদুঘর গেলা গিয়া তাই যে আমার জাদু হরাইতাম তাই অনুরোধ করলা এই জাদু দিল আর যে মনে করে কি না যোতবলেমটা কইসেন যে আমি ওঠা করতাম সে বা আমরা ভালোবাসার সৃষ্টি করা যাইবনি বা তাই গিয়া কইরা যে আমার ফুয়ার বউয় দেখছি খালি আমার ফুয়ার লোক খালি সবসময় বেশি আমার ফুয়ার বউ ফুয়া ফুয়ার বউ মু আকর্ষণ সৃষ্টি হয়েছে তো একটু সমানই যায়নি তো তাই গেছেন লাগি লাগিয়ে হয়তো দাঁড়িয়ে লাটুফি কোনো হুজুরও আসা আর হুজুরে তাই যেটা করছেন তাই হয়তো যাদুর মাধ্যমেই তাই করছেন কারণ আমরা মাদ্রাসা মাদ্রাসাত যারা মাদ্রাসাত ফরছেন অনেকেও আছেন মাদ্রাসাত একেবারে ওয়ানি হয় না যে তখন আপনি মসজিদ রিমামতি শুরু করল বা দাওরা ফাঁস করিয়া তখন মানুষের প্রবলেম কর মানুষ কর যে আমার ফুদ আমার অতা লাগছে ওটা লাগছে ওটা লাগছে তখন তাই চিন্তা করল যে কিন্তু আমি ই ডিপার্টমেন্টে তো আমি একবারে আন্ন কিছু জানি না তখন তাইন হয়তো কোনো তাই হোজুরের কাছ থেকে আগে শিকা যদি তখন হু এপ্লাই করবা আর যদি না তখন তাই ওদিনটা গিয়া বাড়াইবা বাজারক বই টুকিয়ে চেষ্টা করবা যে বই আছে তাইন গিয়ে যাদু জোনারা বই কিনে লিহিবা তাবিজর বই কিনে লিবা আর আইয়তা দিয়ে লেখবা আর যদি তাই লিখতেও অসুস্থ আজকাল তাবিজ খালি দিলেই দিলেই আর হুজুরে যখন আমরা আমরা আমরা দেখবা মিলাদ ফর বইয়া ফরা বা উবাইয়া ফরা বা বিভিন্ন ই কোন ক্লাস জিনিসটা এখানে আপনার সিলেবাস একজন ডাক্তারে যখন ট্রিটমেন্ট করে তাহলে তো সেপ করছে ডাক্তারের লোক আমরা ইসলামের অনেক জিনিস সকল আছে যেটা মাদ্রাসা ফোরানি হয় না মাদ্রাসা সিলেবাসের মাঝে নাই কিন্তু আমরা দেশে চর্চা করা এবং মার্শাল জেনারেশন বাই জেনারেশন চলিয়ে যা সম্মানিত বস্তিতে আমাদের সচেতন হওয়া দরকার যে জাদু করা হয় বা আমরা জাদুর মাঝে গিয়া ফড়ি। আমরা যখন খেউ যখন আমরা খেউর কাস যাই হোয়াট এভার তাই জাদুকের অথবা হুজুরো বা মেয়াসা বক্কা তাই গিয়া তাইন কিছু প্রশ্ন করবা আপনারে রুগীর মান নাম জীকার করবা মুগীর রোগীর মান নাম জ্বীকার করলে মনে করবা যে তাইন জাদুর মাধ্যমে করবা কারণ তাই জিনশ্রয় নিবা আর জিনেরা বিশ্বাস করে না যে কিছু জিন আছে তারা বিশ্বাস করে না যে বৈধ সম্পর্ক যে দুনিয়ার সব মানুষ সব মানুষের মনে করে তারা অবৈধ সন্তান কারণ অবৈধ সন্তানের আইডেন্টিফাই করতে হলে মা দিয়ে আইডেন্টিফাই করা লাগে বাফ দিয়ে নাই এতে হইব ওই জিনের মাধ্যমে যে তখন মার নাম জিকার করবো বুঝতে হইব যে সে জিনের মাধ্যমে আশ্রয় তারপরে দেখা হইব যে রুগীর ব্যবহৃত কোনো জিনিস দিবা রুগীর একটা গেঞ্জি নেওয়া দিতা একটা দিতা একটা সুল নিয়ে দিতা সেটা যাদের মাধ্যমে করবো কারণ যদি ইসলামিকলি এগুলোর মাধ্যমে তারপরে এগুলা কিতা করা হয়তো কোনো জায়গায় ঢুকাইয়া রাখা হইব খবর মাঝে ফানির মাঝে উঁচু কোন গাছের মাঝে কোন খবরস্থানে কোন শোষণ কাঠো এগুলা নিয়ে রাখা হইব এবং কোনো কোনো কোনো জাদু জি ইউজ করা হয় সেবক হিসাবে তারা ফারাদার হিসাবে তারা এই অ্যাসোসিয়েট করে তারা তারা হেল্প করে তারা এই জি এবং যখন করে এবং জিনের মাঝে জিনটা ইউজ করা হয় তখন জাদুঘর এবং জিনের মাঝে একটা চুক্তি থাকে একটা চুক্তি থাকে নির্দিষ্ট সময় লাগে চুক্তি থাকে বা কোন কোনো জাদু থাকে যে রিনিউয়েবল মানে আপনি একটা জাদু নষ্ট করবো তো আরেকটা জাদু করবো কারণ নাকি তারা কন্টিনিউ ওইটারে গীতা করবো যেটা আমরা বিভিন্ন কোম্পানির খাম দিই এবং চুক্তি করি যে দেখবা দশ বছর ওলা জিনের লোক কিতা থাকে যে বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত এটার তারা কিতা করবো এটা কন্টিনিউ করিয়া দিইব এবং এইসব জিন এবং জাদু যখন এটা জিন হয় সেটা একটা চুক্তি হইলিয়া যে নাফর মানে করতে কোরআন অবমনা করতে হইব আল্লাহর অবন্যা করতে হইব আল্লা সালা অন্ন গায়েরুল্লাহ নামে জব করতে হইব এইসবের মাধ্যমে এর জন্য রসুল সাল্লি সাল্লাম কিতা কেছেন যে তুমি ষাটটা এই বড় ফাঁক থাকিয়া কবিরাগুনা জাদু এবং আল্লাহ সুবাহানো দুই নম্বর আয়ত যেটা কইন যে যাদুর দ্বারা হয় না কোনো কল্যাণ লাভ করা যায় না তার যে যাদুর শিখবো যে যাদুর যে জাদু খরাইব তার পরকাল নষ্ট হয়ে হে তার ফরকাল হারাই আমরা জাদু উপায় আমরা জানলাম যে জাদু খরা হয় জাদু আমরা কিলা প্রতিরোধ করতাম পারি আমরা আগেও খুঁজছি যারা আগে আইসেন না তারা লাগে আমরা আবার খুঁয়া দিয়ার যে আমরা আগে কইছি যে আল্লাহ সুহান ইমানদারক লোরে পরীক্ষা করেন আমরা যারা বালা পাই তারে জেলা আমরা বেশি খান্দা তানি তারে আমরা যখন যে গুড স্টুডেন্ট যে ক্লাসের মাঝে সবথেকে বলা ছাত্র যে টিচারের সবথেকে বড়ো কঠিন অঙ্কটা তারিদিয়ে করাইবা কঠিন সাবজেক্টটা তারে দিয়ে পড়াইবা আর যে দুর্বল ছাত্র তারা কি তা করেন দুর্বল দিন সে খালি তেত্রিশ ফাইল আর হে লাগিয়া ল্যাটারমার্ক পাইতো হে লেগিয়া আমরা জিপিএ ফাইভ পাইতো হউ টিচারে ওইলে গড়িয়া তোলেন আল্লা সুহানা তাহলে তার মোমিন বান্দাদেরকে আল্লাহ বিভিন্ন আলহিমসালাম রসুলরা নবী রসুলরা এবং আমরা দেখি যে রসুলদের মধ্যে যারা উচ্চ পর্যায়ের আছেন তারা ওই লাগে সব থেকে বেশি বিপদগ্রস্ত হইছেন কেয়ালদা তারা তো আল্লাহ লগে সম্পর্ক আল্লাহর প্রিয় মানুষ তাহলে তারা বিপদগ্রস্ত হইতা কিন্তু আমরা দেখি যে ইব্রাহিম আলাইস্লাম আল্লাহ রসুল্লাহাম বিপদ হয়ে পড়ছে না মহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তার বাড়িতে ফালাই বাড়িতে গিয়ে বাড়িয়েছে মোহাম্মদ রসুল্লাহাম তার বৌরুফের তোহম্মদ দেওয়া হয়েছে বৌরুফের জেনার তোহম্মদ দেওয়া হয়েছে নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মহাম্মদ রসুল্লাহাম যে মহম্মদ রসুল্লাহিস আল্লাহ সুবাহ প্রিয় মানুষ আসতে না অবশ্যই প্রিয় আস্তে আল্লাহ সুবহান ফরিকা হসছেন বিভিন্ন ভাবে এবং এই ফরিকার মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করিয়েন আল্লাহ সুবাহ আমর আমরা ফরিকা সুমু ধৈর্য ধারণ করিয়া টিকা থাকার তৌফিক দান আমরা জানি যে রসুল সাল্লু আলাইস্লাম অমর তুমি যে রাস্তা দিয়ে যাও এই রাস্তা দিয়ে শয়তান আটে না কি ওর যে অমর ইমানই শক্তির সামনে শয়তান তার অনেক ক্ষমতা আছে কিন্তু শেতান ক্ষমতা শয়তানে করতে পারে না আমরা আল্লাহ দেখলে শেতানে ইমান ডে আল্লাহরফির থাক করলে আল্লাহ বড় সারে করতে করতেই মজবুত করতে হইব আল্লাহর লগে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা আপনার যত বেশি নেটওয়ার্কিং যদি ভালো থাকে আপনার মোবাইলের সার্ভিস ভালো থাকে আল্লাহ লগে আপনার নেটওয়ার্কিং যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহাম তোমরা যদি আমার ডাকো তাহলে আমার কাছে আমি জবাব দিবো প্রত্যেকটা দোয়া খবুল আমরা আল্লাহ লগে বেশি বেশি করে দোয়া করতাম আপনি আপনার ভালোবাসা আমার দরকার আপনার সিম্পীতি আমার দরকার আপনি আমার বালা ফাইতা এটা আমরা আল্লাহরে খু আপনার আগে আমরা আল্লাহারে খিম আমি কোন খাস করতাম আমি আল্লাহর ইস্তেহারা করার মাধ্যমে ইস্তেকার বিবৃতি যেন যাইবা হাত দিলে ওই যে আমরা দেশে একটা কথা আসেনি যে রুম বাঁচতে বাঁচতে কম অবস্থা শেষ ঠিক যেন হাত দিবা করতে লগে নেটওয়ার্কিং করতে আল্লাহর লগে পরামর্শ করতে আপনি দুই দুই রাখ নামাজ ফোরতা তারপরে ইশতেখারত দুটা অর্থ এলাকা আলাম এই খাজটা যদি আমার লাগি বালা হয় তাহলে আমার আগুয়ে দেও আর এই খাসটা যদি আমার লাগে অকল্যাণ হয় তাহলে এটা থেকে আমার হেফাজত এখন দেখা যায় যে আমার ইস্তেকার আরো জনের নি যায় হেনে দুইশ টাকা দিলে তাই নিয়া খার দিন বাদর দিন জিগার করলাক্ষিত কইলা না শাখা রাখা কিছু বুঝা গেছে না তে আরো দিন লাগবো তো আরো দিন খয় আহিলা কইলা হয় দেখছি হয় ডুবিকেশন বাইক আছে কইলা তো বাই গেছে মনে করেন যে আপনার খা আমি গই গেছে আর ডুবিক মানে অথচ সম্পূর্ণটাই লগি পয়া এবং এই দেশের নাইনটি নাইন পার্সেন্ট ইস্তেকার যারা করে সবই লগি আইবয়ার মাঝে জড়িত ইতেহার ইস্তেকার যারা নিজেরাও করতাম চাই আমরাও ওলা মেন্টালিটি তো করা হয়েছে যে ইস্তেকার তুমি ডাইন হাতে আর তারপরে স্বপ্ন দেওয়ায় অথচ স্বপ্ন তিন ধরনের তাকে স্বপ্ন আল্লাহ তা কি হয় স্বপ্ন মানুষের খেয়ালটা কি হয় স্বপ্ন কি হয় আল্লাহ রসুল ইসলাম বালা স্বপ্ন যদি দেখো তাহলে যারা বালা পাও তোমার প্রিয় মানুষ তারা সবর রে না কারণ জেলা আর খরটা ফিরে এলিও যে অবস্থায় তাকবাই অন্ত আসলাই তুমি বাম খাতে শুয়ে যাও তোমার অবস্থাটা চেঞ্জ করে দাও আল্লাহ সুন্নয় তাহলে আমরা বুঝার তো ফিক দান তারপরে আছে অন্য হাদিস একটা খেজুর এবং ওলামাকলে যদি আজওয়া খেজুর না খাওয়া যায় নর্মাল খেজুর আপনি একটা যদি খাই ইন্সআল্লাহ আপনি জাদুতাকি বাঁচিয়ে থাকবেন তৃতীয় পদ্ধতি জাদুতাকি বাঁচার অজু অবস্থায় থাকা অজু অবস্থায় থাকলে জিন জাদু বদনজর এগুলা কি তা হয় না প্রভাবিত হয় না অজু অবস্থায় থাকলে অজু অবস্থায় ব্যক্তি লেগে মালাইকার করেন চতুর্থই লোকিয়া যে আমরা ফরজ সালাত আদায়কারী ব্যক্তি হল অনেক বিফদাফদে গেলাসন তালে হেফাজত করেন কারণ আর আমরা জানিত যে লগিয়া যে সালাত এমন একটা ইবাদত কোন ব্যক্তি ইমানদার এবং কাফিরের মধ্যে পার্থক্য সালাত সালাত ত্যাগকারী ব্যক্তি ইসলাম থেকে বাড়িয়া যায় গিয়া অথচ আমরা দেশও জেনারেশন বাই জেনারেশন বে নামাজি কারণ আমরা নামাজ গুরুত্ব দেওয়া হয়েছে না অথচ রসুদ সাল্লা সাল্লামার সাহাবাই কেন ইসলাম ত্যাগ করা একজন ব্যক্তি দৈনিক সত্র রাখাত নামাজ ফর্তু হইব দৈনিক শত্রুরাখাত সালাত আরে ফরজ সালাত হইব যদি সেই মুসলমান হিসেবে থাকতে আল্লাহ আমরা বুজার তৌফিক দান আমরা জাতির বুজার তৌফিক দান হরক্ষা তারপরে আমরা আরও অনেকগুলো আমলকল আছে আমরা যদি ডেইলি লাইফে প্র্যাকটিস করি তাহলে আমরা জিন যাদের তাকিয়া এগুলো থেকে বাঁচিয়া থাকতাম ফার্মো এর মাঝে টয়লেটও ঢুকার সময় দেওয়া ফোরতা কারণ টয়লেটের বাদ সকল থাকে দোয়া তারপরে নববিবাহিত স্ত্রীর মাথার দরিয়া তারপরে আপনি দোয়া ফর্তা থেকে আশ্রয় প্রার্থনা কর্তা কারণ শ্যতান্ত যারা এফেক্টেড হইতে অত তারপরে আসে যে সহবাসর পূর্বে দোয়া করা গড়ে প্রবেশের পূর্বে গড়ে দুকার সময় সুরাফ সালাম করিয়া ডুকা আল্লাহর নাম নিয়ে ঢুকা যেগরো আল্লাহর নাম নিয়ে ঢুকা করা এইগুলো শেতান থাকে না আর শেতান যদি না থাকে তাহলে আপনার জাদু আপনার প্রভাবিত হইতে নয় শোয়ার সময় বিভিন্ন শোয়ার যে সুন্নতি তরিকা আছে সে আমরা যখন ঘুমাইতাম গুমানের দোয়া ফরতাম যারা ফুরবো তার এটা কাফি হয়ে যাবো আর কিছু জন যথেষ্ট হয়ে যাবো এইভাবে দু আর ডাইন খাতে আমরা শুতাম সুন্নতি তরীক শুইতাম কারণ সুন্নারে পছন্দ করে না শয়তানে সুন্নারে আমার সুন্নতি তরিকার ফসন্দ করে না যে সুন্নতর লাগে যত বেশি ক্লোজার যে মানুষ থাকবো তার উপরে জিন জাদু প্রভাবিত হইতে এবং তার ইমান স্ট্রং থাকবো শৈতান তার উপরে প্রভাবিত হইতে তারপরে সকাল ছন্দার যে আমরা দেখো সকাল সন্ধ্যার জিকির হইয়া আললে আমরা ফিরস দেখবা সজরণ নামাজ পড়িয়া বইয়া জিকির করিকির করির কর তার ফিরসে কিতা হইয়া দিচ্ছেন কিতা গিতা জিকির করতেন অথচ রসুদ সাল আলাইসালামে জিকির খৈছেন এই জিকির গুলা আমরা জানি না আমরা এগুলা সম্পর্কে মানে আমরা আমলর এগুলা নেই না রসদ সাল্লাহ আলাইসাল্লামে সখালে খৈছেন আয়তুল কুরসি ফোড়ার কথা সুরেখলাস ফালাকার ঘি ফোড়ার কথা তারপর আরও দুইছেন রাজি তিল্লাহি রব্বা আবুল ইসলামী দিন আবী মোহাম্মদ ইসলাম নবিয়া ইসমিল্লাহিল ইয়াদাসমি শিল আলিউল্লাহ ইসলাম আলিম এগুলা তিনবার এইভাবে তিনবার হাসবি আল্লাহ ইম সাদবা এইভাবে আসকার আপনি হিসুল মুস্তুমিন বই বা ইস্তুন আপনার থাকে হিসুল মুস্তমিনলোড করলে এগুলোর মাধ্যমে আমরা প্রোটেকশনের মাঝে থাকুন ব্যবস্থার মধ্যে থাকু আর আরেকটা ইলো গাছ যে যাদুঘরের কাজ থেকে দূরে থাকতা জাদুঘরের খান্দাত গেলে গিয়ে আপনারা যাদুর মাঝে কিনা করে নি তাবিজ দিব আপনি এনে তাবিজ রাখবা দেখা আপনার সমস্যা কারণ তাবিজের ভিতরে হে সমস্যা ঢুকে এইভাবে জাদুকরিয়া যারা তাবিজ তোমার করে তারা খাস থেকে দূরে থাকবা দূরে থাকলে আপনি জাদুতা কি বাঁচিয়া থাকতে পারবো আমরা জাদুতা কি বাসার পদ্ম দেখলাম কিন্তু যদি এফেক্টেড হয়ে যায় তাহলে তার লাগিয়ে চিকিৎসা তার চিকিৎসা হইলে গিয়া সে কোর আনগে সম্পর্কে থাকতেই তার এক ঘন্টা সেরা বাকারা তেল আইব হাদিসর বিভিন্ন দোয়া আছে এগুলোর মাধ্যমে এগুলা দিয়া তারা চিকিৎসা করতেইব তারপরে এক্সপার্ট এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন যারা কোর আন অনুযায়ী বিশেষজ্ঞ বলতে এরা নাই যে তাবিজ তোমার দিয়া করেন যে সিলেটে বহু বড়ো বড়ো নাম করা আছে একুশটা ডিম লিগা যাই বা তো ডিম অগুন বাঙালি লাগে তারপরে লুহার ফেরাকি অগুনিয়া গাছনিয়া মারা লাগে তারপরে এই আর লগে এক বস্তা দুই বস্তা তার হাদিয়া হিসাবে ডাইল চাউল দেওয়া লাগে তো এটা এটা ইসলামের তরিকা না সাত ফুট ফানি লাগে তারপরে তিন রাস্তার মাথা নিয়ে এটা এটা ইসলামিক ট্রিটমেন্ট ইসলামিক ট্রিটমেন্ট কোরআন দিয়া যে এবং সেও যদি মনে করে যে আমার সে মনে করতে পারে যে আমার জাদু আছে কিনা না আমি চেক করতাম যে আমরা প্রেসার চেক করতাম পারি ডায়াবেটিস চেক করতাম পারি না জাদু কি জাদুগ্রস্ত কিনা না আমি জাদুগ্রস্ত কিনা না এটা চেক করার সুযোগ আছে আপনি কোনো একজন হাফেজ আপনার যদি খেয়েও সুরা বাঁকারা তেলাও থাতে পারেন তারা নিয়ে খুইবা যে কোরআন তেলা থর সুরা আমার সামনে জাদুগ্রস্ত রোগী যদি থাকে তাহলে সুরা বাঁকারা যখন তেলাও থইবব তখন তার মাথা ব্যথা শুরু হইব শুরু হইব তার সিমটম বাড়িয়ে যাইব কারণ কোরআন সৈধ নয় তাহলে আমরা আবার রাকির মাধ্যমে চিকিৎসা করতে পারেন আবার অনেক সময় আমরা অনেক প্রশ্ন আছে যে আমরা তো এটা জাদুঘর গেলে তো এটা আমরা গেসলাম অমুক হুজুরের হাসপাত অেসলাম এটা খামে আইছে খামে আইলে ব্যবহার করলে তো অসুবিধা আইছে। উপকার সব উপকারী যিনি মুসলিম ব্যক্তির লাগে উপকারী নাই হালাল নাই আপনার লাগে হালাল নাই আপনি একটা উদাহরণ দিলে বুঝবা যে আপনি যদি হালালভাবে রুজু করেন রুজু করি আপনার সংসার চালান সংসার চলব হারামু করেন এটা দিয়ে আপনার সংসার চলবে বাচ্চা মতো গাড়ি বাড়ি সব কিন্তু একটা হালাল আর একটাই হারাম আপনি যদি আপনার স্ত্রীর করেন তাহলে এটা হালাল আর আপনি যদি আপনার স্ত্রী বনির লগে সহবাস করেন এটাও আপনার লাগে উপকারী হইব যে কাম স্ত্রীর লগে করলে হইতো এই কাম আপনার হালির লোক করলে হইব কিন্তু একটা লেগে হারাম আর একটা ইলে হালাল এখন যদি আপনি যে হালাল হইলে ব্যবহার করা যায় না ব্যবহার করা যায় না নাহলে তো আপনি অন্য জায়গায় গিয়া বিপদ পড়ে যাবা অনেক অ্যাক্সিডেন্ট ঘটাই যাবা এটা তাই লগে যে লগে এটা হালাল কিনা না এটা শরীয়ত কিনা না এটাও দেখতে হইব আল্লাহ সুবাহন তাল্লাহর বুঝার তৌফিক দান এবং জাদু দিয়া জাদু নষ্ট করা এটাও না জাদুঘর হাস্তা গিয়া আপনি জাদু নষ্ট করাইতা এইটা নাই আপনি শরীয়সম্মত যারা সরিয়া অনুযায়ী চিকিৎসা করে তারও হাস্তা কিয়া আপনি গীতা ব্যবস্থা নিতে নষ্ট করার আরো অনেকগুলা করা গড় রে রক্ষিয়া মানে জার ফুক করা গড়ের জার ফুক করার কিছু পদ্ধতি আছে এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই তারপরে আহ গড়ের আপনি নিজে নিজে করা যাইতে পারে অথবা আনাইয়া করা আর আরেকটা লেগে সোনামুখী ফাতা একটা ফাতা আছে সোনামুখী ফাতা নামে পরিচিত বা সানাফাতা খাওয়া হয় সানাফাতা যদি জাদুগ্রস্ত রোগীরা চানা ফাতার সাহ খাওয়ানি হয় তিন সকালে খালি ফেটে তাহলে যদি তার কোনো জাদু খাওয়ানি হয় তাহলে এই জাদুটা কিন্তু ডায়রিয়া ইয়ে বাড়িয়ে দেবো গিয়া এবার আরও আরও চিকিৎসকাল আছে এটা হাজিস্তারা রসসল্লাহ ইসলামে সোনামুখী ফাতার কথা কোছেন অলিবয়েলের কথা কইছেন রসুসুল্লাহ ইসলামে যে অলিভ অয়েল খাওয়া এবং মাখো এবং যদি জাতিগ্রস্ত লোকে নিয়মিত অলিবল খায় তাহলে ইনশাআল্লা তালা সে এটার দ্বারা কিউর ফাইব। আল্লাহ সুবাহানাউ তালায় আমরা যেটা শুনলাম সেটা বুঝার এবং এর মাঝে সত্য যেটা আছে সত্যের সত্য হিসাবে জানার গ্রহণ করার মিথ্যারে মিথ্যা হিসাবে জানার সেটা বর্জন করার তৌফিক দান হরক্ষা আসল্লাহ নবীনা মাহমদ ওয়ালা আলহি ওয়াসাবি আসলাম আলহামস مجيد আবাদাউজ রাজিমাল মহমআ المستقيم. মজিদ আলারিক من التوابين মহম من ওব্রাহীমক হাম মজীদিনসরতকীম আল তৌন জমিনাফিয়া আমরারে অনেক আসি অনেক অসুস্থতা আছে আইলা তুমি তারা শিফা দান করো আইলা আমরা যারা ঋণগ্রস্ত আছি তুমি তারা ঋণ মুক্ত করে দাও আমরা যারা অবাবি আছে অবাব মুক্ত করে দাও আমরা মাল ও আবলাদ বরকত দান করো مررا ذرا مراہیں طرہ ہ میں جنتل فرویب کو آافریی دیو۔ ہ ہ سی طرح ک کوور آ نیں جی ون پن ہر فیک دان کروو۔ شے شدے ش بزار او شڈ ہر توفیک دان ہورو میارے می شوے جانے ہ شڈ بر جن ہر توفیک دان کروو۔ ان الللهہ ی مبی علی وال حنو وہ ای تع عزلقرہ اوی انہان فائی وال منکری والواہ یا عیزکم لہ علک تذہ کر فذکررونی آکر کو مشکی والہ تک۔